الله اكبر الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره <تصفيق> الحمد لله نحمده نستعينه ونستغفره <تصفيق>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 এই আপনাদের সামনে পাঠ করলাম এই সৌরায় রবাহ আলমিন কিয়ামতের উদাহরণ ক্রিয়ামতের কিয়ামত দিবসের বর্ণনা আমাদের সামনে পেশ করেছেন রবীন্দন বলছেন যখন জমিকে মতো কাঁপানো হবে কাঁপানো হবে জমিকে আর জমি তার বোঝাগুলি বের করে দিবে أمني مهورتي مانوشي ربول <سؤال> بير كي هلو <له> يومئذن تحدث أخبارها شدين جميع ترشمبات سمهو <سؤال> بولد مه كينو بولمئ بأن ربك أو حالها جهت تمار ربتك نردش ديئة يومئذن يصدر الناس أشتاة ليرو أعمالهم شدين لقجون বিভিন্ন দলে বিভক্ত লোকজন তাদেরকে তাদের আমলগুলি দেখিয়ে দেন অতএব যে কেউ পরিমাণ অনুপরিমান করবে সে তা দেখবে খারাপ কাজ করবে সেও তা দেখবে রবুল আলমিন বলছেন জুন জিল আর জিল এর উদ্দেশ্য হচ্ছে লুকসল তোমরা ভয় করো তোমাদের রবকে কারণ তে আমি উনাদি ভয়ঙ্কর একটা কিছু কম্পিক কম্পন মহাবিপদুল সেদিন কি হবে মর যেদিন তোমরা তা দেখবে অর্থাৎ কেয়ামতকে দেখবে ওই সময় যে দুধ খাওয়ায় মা বাচ্চা তার কুলে আছে দুধ খাওয়াচ্ছে ইসরাফিলাম যখন সিংহায় ফুক তখন সে ওই বাচ্চাকে বলে যাবে সুবাহ মা কিরকম তার বাচ্চাকে আগুনে ফেলবে এটা কখনো হতে পারে না কারণ মা হচ্ছে মা তবে যদি ওষুধ নারী হয় গলত সংস্পর্শের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়েছে এই অবস্থায় এই বাচ্চার প্রতি তার মহব্বত থাকে না থাকে তাই দেখা যায় অনেক সময় খালে বিলে বাংলার মাটিতে এখানে শুনেছি কখনো কখনো পাওয়া যায় বাচ্চা পাওয়া যাচ্ছে ইজ্জত রক্ষা করবেন নিজের বাচ্চা হচ্ছে রক্ষা করবেন নিজের স্ত্রীর নিজের মেয়ের নিজের মায়ে ইজ্জত রক্ষা করা হচ্ছে বড় কাজ রব বলছেন বা দুগ্ধ ধাত্রী মহিলা তার দুগ্ধ পুষ্য যে বাচ্চাকে সে দুধ দুধ খাওয়াচ্ছে সেই বাচ্চা কে ভুলে যাবে আর কি করবে বলছেন তার গর্বপাত তুমি ওই সময় যদি দেখো তাহলে মনে করবে লোকজন সবাই মাতাল হয়ে পড়েছে পাগলের মতো বলেছেন যখন কিয়ামত সংগঠিত হবে যেদিন কিয়ামত হবে ওই দিন কিন্তু কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না বলেন সুবাহ আল্লাহ মুসলমানদের কি আল্লাহাক যারা আল্লাহকে চিনে যারা আল্লাহর উপর ইমান রাখে বিন্দু পরিমান যাদের ভিতরে ইমান আর এর আগেই চলে যাবে আল্লাহ আমরা সময় মুসলমান যদি আমাদের বিশ্বাস ঠিক হয় তাহলে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন মৃদু একটু বাতাস আসবে তার সমস্ত মুমিন বান্দাদেরকে কেয়াবতের আগেই তাদেরকে তুলে নেবেন আর যদি হবিজ হয় আল্লাহ কি করবে অবকাশ দিবে সময় দেয় আমাদের অনেক মানুষ আছে যারা বুঝে না বলে না। আমি শুনেছি কি বলে হারাম না খেলে মানুষ ধনী হয় না তাই একটু কিন্তু হারাম খেতে হবে ধনী হওয়ার জন্য আপনারা শুনেছেন কিনা না এমনি বলেছি আমি কিন্তু আমার মুরব্ব থেকে শুনেছি বড়দের থেকে শুনেছি তাই আমার কথা হলো এটা কখনো হতে পারে না যদি আপনি সাধু হন যদি আল্লাহ আপনাকে ধনী বানাতে পারে কিন্তু দুনিয়ার ধুন বড় না আখালাতের ধন বড় আল্লাহ রসুন ইসলাম বলেছেন সর্বত্তম রিজিক হচ্ছে ওই রিজিক যে রিজিক এর মাধ্যমে মানুষ অন্য থেকে অপেক্ষি হয় জীবন যাপন করতে পারে আল্লাহর জীবন যাপন করে নবীকার এরকম রিজিক হচ্ছে সর্বোত্তম কিন্তু আমরা বুঝি না তোমরা এ কর্তালিকা আরে করিকা আরে করট্টালিকা পেট ভরে না কিন্তু পেট ভরবে আচ্ছাছি ديจีน المبار الله বলছেন واخرجت الارض اثقالها জমি তার বোঝাগুলি বলে আপনি এক ব্যক্তিকে কবরে দফন করেছেন এক বছর দুই বছর তিন বছর পর গেলেন আপনি তো দেখলেন কিছুই নেই কিন্তু ওখানে আছে আপনি জানেন না কোথায় আছে না আছে জানে কে আল্লাহ মাটির সাথে আপনি নিষ্প হয়ে গেছেন আপনার কোন অস্তিত্ব দেখা যাচ্ছে না কিন্তু কোথায় সমুদ্রের নিচে ওই দিন একটা বিমান নিখোঁজ হয়ে গেল এখন তারা বলছে ভারত মহাসাগরে পাওয়া যাচ্ছে বা পাওয়া গেছে তাই না এত বড়াই কোথায় গেল বলেন তো এতদিন পর এত কুষ্ঠম এত কিছু দাবি করতে পারো এখনো সব বলতে পারছে না কোথায় আছে বলছে ওখানে একটা অংশ পাওয়া যাচ্ছে ওখানে একটা অংশ পাওয়া যাচ্ছে আমরা খুঁজছি যিনি সব জানেন তিনি হলেন আল্লাহ মতো নাস্তিকদের মতো খবরদার ওরকম হবে না যারা বলে আল্লাহ বললে কিছুই নেই আমাদের আল্লাহ আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন যদি আল্লাহ চায় তাহলে আমাদের তবে একটা কিছু থাকবে যদি আমি নেকামল করে যাই যদি আমি নেকামল করে যাই ওই নেকামলের ধারা কিন্তু কেয়ামত পর্যন্ত চলতে থাকবে একটা খেজুর আল্লাহর প্রতি একটা খেজুর বাস আল্লাহর প্রতি বে করে রবাহিন এই একটা খেজুর তার ডান হাতে নিয়ে লালন পালন করেন এমন থাকবে না এই পাহাড় কেয়ামতের জন্য প্রস্তুতির প্রয়োজন কিনা এখানে আছেন বললেন দেহ বাংলাদেশে কত টাকা আছে তাই না ভাই যদি হঠাৎ করে চলে যাই তাহলে কিন্তু একটা ব্যবস্থা আছে কি ব্যবস্থা ব্যবস্থা। নাই। তুমি করবে চাহ কিন্তু তোমার হাতে কিছুই নাই ব্যবস্থাপনার মালিক ওই আল্লাহ তুমি দেখতো কুল নাই কিনার নাই এপার নাই সেপার নাই বলছো রব্বুল আলমিন কেও আল্লাহ আমি তো আগেও কিছু দেখছি না পিছু কিছু দেখছি না ডানেও কিছু দেখছি না বা কিছু দেখছি না ও আল্লাহ দেখি শুধু তোমার রহমত কি দেখছি শুধু তোমার রহমত দেখছি আল্লাহ গ এই যে বিপদ এসেছে কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে না বলা তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো বিপদ থেকে উদ্ধার করি ওলাহ আল্লাহ উত্তর বিপদ দূরকারী কে আল্লাহ নিজে বলছেন আমাদেরকে বলছেন অপারক ব্যক্তি বিচলিত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি যখন আল্লাহ কে ডাকে তখন তো আল্লাহ তার বিপদ দূর করে দেন আল্লাহ তাকে উদ্ধার করেন আর কেউ নাই উদ্ধার দিন আমরা যদি কবরে থাকি আমরা অটোমেটিকলি উঠব ওই কেয়ামতের দিনকে স্মরণ করো রব বলছেন আচ্ছা যখন এই অবস্থা হবে এমনি মুহূর্তে মানুষ বলবে আপনি এমন অবস্থা আপনি লেজ কি দাও বলতে পারবেন না এই জমির হঠাৎ করে কি হয়ে গেল এমনি মুহূর্তে কেমত সংগঠিত হবে বর্তমানে আমরা দেখতে পাই যখন ঝরঝুঝা আছে জলোচ্ছাষে এরকম হয়েছে বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষ একই মারা গেল মারা যায়নি তো একরকমের প্রলয় এটা তো হালকা প্রলয় আর মহাপ্রলয় হবে দিন। তোমার সূর্য তোমার সূর্য থাকবে না চন্দ্র চন্দ্র থাকবে না জমি জমি থাকবে না পাহাড় পাহাড় থাকবে না তোমার এইসব বিল্ডিং এইসব ঘর বাড়ি কিছুই থাকবে না সব ওই রকম উড়ন্ত উড়ন্ত তুলার মতো উঠতে থাকবে সুবাহান্লাহ আল্লাহ তাই বলেছেন ইয়াও وتكون الجبال كالعهن المنفوش يوم يكون الناس كالفراش المبثوت وتكون الجبال كالعهن المنفوش تقسين قيامة تركتا اكتر شرور برمي نماذا جو خلجان الله أكبر برمي يدرك قيامة تركتا اكتر اكتر مرته برمتها برمتها برمتها যদি আপনার মৃত্যুর কথা স্মরণ থাকে তোমাজটা হবে ভালো কোনো এরপরে কি আল্লাহ বলছে জমি বলে দিবে এর ভিতরে এর উপরে তুমি কি করেছি দেখছে না আছে কিনা হয়তো আপনি বলবেন এমন এক বা এক শোতলা টাওয়ার বা উপরের টাওয়ার ওই জায়গায় এক জায়গায় ভাড়া নিয়েছি আর ওখানে কুকাজ করেছি কেউ কিন্তু দেখছে না দেখছে কিনা আমি কিন্তু আর একটু অ্যাডভান্স সমুদ্রের নিচে গিয়ে কুকাজ করব আছে কিনা আপনারা সবে দেখতে পাচ্ছেন তো ও বলে হ্যাঁ সমুদ্রের নিচে বিল্ডিং বাবারে মামা আবার ওইটা আরেক গিয়ে দেখিয়ে দে তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে দেখছে তোমার রবলালি তুমি তু কে দিবানুমা তু কে দিবান রব বলছেন হে জিনিস হে মানব জাতি তুমরা যাবে কোথায় যদি তোমরা পারো তাহলে আমার সাম্রাজ্য থেকে আমার দেশ থেকে তোমরা আল্লাহ রাজত্ব কি সমুদ্রে কি আল্লাহ রাজত্ব নাই তুমি হয়তো বলতে পারো না না আমি একদম গ্রহে চলে গেছি কোথায় মঙ্গল গ্রহে বলবে না আমি গেছি চন্দ্রে ও বলবে না না আমি মঙ্গলে যাইনি গেছি পৃথিবীতে ও বলবে না না আমি তো পৃথিবীতে যাইনি আমি তে আরো কিছু বলতে পারে যেখানে আল্লাহ তারপর আল্লাহ বলেন হে জিনার মানব তোমার রবের পক্ষ থেকে যে সব নিয়ামত তুমি পাচ্ছ এই সব নিয়াম করতে পারো না পারেন ওইটা জমি বলবে আর নে কাজ করলে কি জমি বলবে না বলেন তো আপনি নির্জনে বসে রব্বুল আলমিন কে ডাকলেন আর কেউ দেখছে না রবুল আলমিনকে বললেন ও আল্লাহ আমি একমাত্র তোমাকেই ডাকছি তোমার ইবাদত করছি না শুধু তুমি দেখছো আর সাত গুনে গুণানিদের ছাউনি নিচে আশ্রয় দিবেন এদের মধ্য থেকে একদল হলেন তারা যারা আল্লাহকে একাকি নির্জনে বসে আল্লাহ এই কথা যত যদি আল্লাহ তৌফিক পূর্বে উঠে আল্লাহকে ডাকো যখনই সুযোগ পাও জুম্মার দিন আসরের পর থেকে নিয়ে কালকে আমাদের যে দিন যে সংকট আসবে যে বিপদ আসবে সে বিপদ থেকে তুমি আমাকে মুক্ত রাখি আল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ গ তুমি আমাকে জাহান নাম থেকে নাজ দাও আবার কি গো আছে আজান দেয় না বড়ো আলিম আজান দেয় না তাই নাকি বলে বড় আজান দেয় না ছোটোর আজান দেয় অথবা বুড়ো বুড়ো মুর্বির আজান এই জায়গায় দেখছেন আদানি ঠিক নেই আমরা সৌদি তে বসবাস করছি এই যায়। কত মুয়াজের আদান হয় না কিন্তু হয় কি বলেন ঠিক হয় না ভাই কিন্তু আপনারা বাংলাদেশই আপনারা বুঝতে পারবেন কিনা সত্য বললাম না মিথ্যা বাংলাদেশ তো করবার মিসকিল কি করবে সা কিন্তু তার মানে কি এরকম বাংলাদেশ আমরা মুসলমান না আমরা কি বুঝি না আল্লাহ একবার কার ঠিক হচ্ছে আর কার ঠিক হচ্ছে না দেখা যায় রবুল বাংলাদেশিদেরকে এক নম্বর করে দেয় বলতে কোন শক্তি তাকে কেন পারবে না তুমি শুধু পয়সার বড়াই করছো আমাদের কাছে রয়েছে কোরআনের আল্লাহ আরো বড়াই দেখো কিন্তু এটা বড়াই করা যাইজ না আমি দেখছি আমরা গরিব হিসাবে কোরআন হিফজ করি আলহামদুদীকে এরকম শত শত করে না তোমরা কোরআন পাঠ করো কারণ এই কোরআন যারা কোরআন পাঠ করবে তাদের জন্য রবাহিনের দরবারে সুপারিশ করবে কোরআনের সুপারিশ পেতে চাই আমি কোরআন এর সুপারিশ পেতে চাই এরকম এই অবস্থায় কিরকম হয় কোরআন পড়ে পড়তে জানেন কিন্তু আমল করেন না এই অবস্থায় আপনি কোরআনের সুপারিশ কিরকম পাবেন তাই কোরআন শিখবো পড়বো আর কোরআনের বিধান মেনে চলবো ইনশাল যদি এরকম হয় বাঙ্গালির বাংলাদেশি হাফিজ হয়ে গেছে হ্যাঁ শুধু বুলবুলির মতো পরে তোরজমা জানে না তাই না বেশিরভাগ তো ছোটো বাচ্চা কাঁচা হয় না আলহামদুলিল্লাহ পড়াই কিছু নাই হাফিজম কোরআন কে রবুল আলমিন কি বলবেন কালকে আমাদের দিন কোরআন হাফিজুন কোরআন কে কাল কেমতের দিন রব আলমিনের পক্ষ থেকে বলা হবে তুমি কুরআন পাঠ করো আর সুন্দর করে কুরআন পাঠ করার উপরে উঠো اللہ সুন্দর করে রাত্রি করে সুন্দর করে কোরআন পাঠ করো আর আগে যদি চাই তাহলে কোরআন শিখো কোরআন শিখো শিখবেন অনেক কি করে কোরআন শুরু করে পরে দিকে একটু কঠিন ছেড়ে যায় হয় কিনা আপনার মানসিকতা এমন হবে কোরআন কোরআনের সঙ্গে ছাড়বো না আমৃত্যু মত পর্যন্ত কোরআন পড়তেই থাকবো ইনশাল এরকম যদি হয় তাহলে আল্লাহ আপনাকে তো অভিজ্ঞ দিবে শে বলবে বাবা এত বড় এত যারা কোরআন শিখছেন আপনার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সালামের পক্ষ থেকে সুসংবাদ দিন নবী করিম সালাম বলেছেন কোরআন যদি তুমি পাঠ করো তোমার জন্য কোরআন আল্লাহ দরবারে সুপারিশ করবে আল্লাহ তুমি আমাদের তোফিক দাও আচ্ছা আছেন এই জমি যে সাক্ষু দিবে আমার নবী মুহাম্মান যদি বলেন দেবাহী বলেন্লাহ আসসালাম এই মহাজের আওয়াজ যা কিছুই শুনবে মাটি শুনলো পাথর শুনলো দেয়াল শুনলো গাছ শুনলো পাতা শুনলো কেয়ামতের দরবারে সাক্ষ্য প্রদান করবে তাহলে এবারে যদি এই দেয়াল যদি সাক্ষ্য দে বলে ওই লোকটি ও ওই লোকটি তোমার তকবীর এর ধ্বনি উচ্চারণ করেছে ও সাক্ষী দিয়েছে প্রত্যেক যাই শুনবে আপনার আদানের আওয়াজ শুনল একটা পাখি কে দিন ওই পাখি আপনার পক্ষে সাক্ষ্য দিবে আপনার আদানের আওয়াজ শুনলো মুরগি কথাবার্তায় বুঝা যায় ওই সাক্ষ্য দিবে কারণ বলেছেন যে সাক্ষ্য দিবে আরেকটা কথা সাক্ষ্য দি যে আমার নবী মুদ ইসলাম বলেছেন তুমি তলবি পাঠ করছো উঁচু শক্তি পাঠ করবে এমনি এমনিভাবে একটি রয়াত আল্লাহ রসুন বলেছেন যদি কোনো ব্যক্তি উঁচু শব্দে বলে তাল পাঠ করে কিংবা তকবিল পাঠ করে হজর অবস্থায় پکیلام جیتے چاؤ جدی چاہیے تو ٹھیک ہے আসল জিনিস দিচ্ছি আল্লাহ আমি সাকি ছ তারা বলবে আর আমরা কিন্তু মুশ্রিক ছিলাম না ওই সময় মুসিখ ছিলাম না এরকম বললে হবে তাদের তখন তাদের বিপক্ষে তাদের শরীরের অঙ্গ সাক্ষ্য প্রদান করবে তখন যাবে কই আজকে অর্থাৎ কেয়ামতের দিন আমি তাদের তাদের মুখে মোহর লাগিয়ে দিব তারা মুখ দিয়ে কথা বলতে পারবে না তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা আমার সাথে কথা বলবে তাদের পা কোথা বলবে যা কিছু করছিল তাই যেহারে থাকবেন ভয় রাখতে হবে কার আল্লাহ يقول اللهم ليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون أجل. الله جاء الله يقول لنا يوم يدين تحدث أخبارها كيف يقول لنا؟ كيف يقول لنا؟ يقول لنا بأن ربك أوحى لها جهة تمار ربتك نردش دي دي جان. তার প্রতি ওই করেছে তুমি ওদের সংবাদ বলে দাও কারণ আল্লাহ প্রাণী আল্লাহ রসুমেন আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করলেন তা হচ্ছে কলম আমাদের কিছু কলম আছে ভাই হ্যাঁ দেখুন কলম কোথাও বলে কোথা বলে আল্লাহ কলম সৃষ্টি করলে বললেন উক্তব তুমি লিখো কলম বলল মা একুব হ্যাঁ রব কি লিখবো রব বলবে বললেন উক্ত পর্যন্ত যা হবে তুমি তাই লিখে দাও দেখছেন এই জ্ঞান পেল কোথায় মুহূর্তের ভিতরে রবীন্দন তাকে জানিয়ে দিয়েছেন তাকে এই জ্ঞান দান করেছেন তারপর সে সাথে সাথে সব লিখে দিয়েছে দেখুন বস্তু কোথাও বলে আল্লাহ রব আলমিন আকাশ জমিন যখন সৃষ্টি করলেন তখন পালন করে কিংবা বাধ্য হয় দুইটা জিনিস আছে নির্দেশ পালন করে আমার কাছে আসো আর কি করে বাধ্য হয়ে আসো বেশ কম কি না যে কেউ নির্দেশ পালন করে আসে সে হচ্ছে আল্লাহ যেতে হয় কোনো কোনো কভিল এরকম আছে কিন্তু বাইচান্স একটা দুইটা আর কি এরকম পাওয়া যায় খুব কম আচ্ছা আবার বলছে নামাজ পড়লে ভালো কেন ভালো বলছে ও মাঝে মধ্যে বকশিস দে যারা নমাজ পড়ে তাদেরকে তাই না তাই বলছে নমাজ পড়লে ভালো খুশি ঠিক আছে কোন ব্যক্তির জন্য করব না যদি শেতানীয় বসবাস সৃষ্টি হয়ে যায় লম্বা নমাজ পড়বে মনে হয় শেতান দেখছে ইজ্জত হালি তখন খাটো পড়বে না একটু করবে অথবা যেমন রুকু করে সে নাই না আরেকদিন দেখলো আরেকজনকে বলে নমাজ পড়ে বলবো আমি কিন্তু তোমার জন্য দুয়া করে জিবেছি তাই না ইজ্জুৎ জন্য এটা হবে হারা আল্লাহ আমাদের হেফাজত করছেন সেদিন মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত হবে কেউ হবে জান্নাতি আর কেউ হবে জাহান্নাবি এটা তো জানি আবার যারা জান্নাতি হবে সবার পদ সবার পদ সমান হবে না নামী যারা হবে ওদের সবার পদমর্যাদা সমান হবে না বলেছেন আমার এই উন্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে বিনা কিতাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে সভান কি তিনি হলেন আমাদের নবীন ফখরুল্লাহ বিশ্বাস আছে তো তাই আল্লাহ রসুন বলেছেন তুমি যখন আজান শুনোদ্দিনের আজান শুনে যা বলে তুমি আমরা এরকম আর কি বলতে হ্যাঁ আর বাকি সব জায়গায় যা মহাদিন বলবে তাই এরপরে আল্লাহ রসুন বলেন তারপরে কি করো আমার উপর দরুদ পাঠ করো তারপরে আমার জন্য ওসিলা দোয়া করো ওসিলা এবারে ওসিলা কি নদী বলেন সাল্লা ইসলাম ওয়সিলা হচ্ছে জান্নাতের একটি স্তরের নাম আর এই স্তর হবে সবার উপরে এই ওসিলা এই ঠিকানা আর কেউ পাবে না আল্লাহর এক বান্ধব আর আমি আশা করি দোয়া করো তাহলে আমি তোমার জন্য কি আমাদের দিন অবশ্য অবশ্যই আল্লাহর দরবারে সুপারিশ করব। তাহলে দোয়াটি শিখবেন তো আপনি শুধু বসে দেখি অনেক মানুষ ঃ যদি একটা দুহা শিখে নেটে যদি আল্লাহমাতিকে কতটুকু ফায়দা হবে আল্লাহম এ সম্পর্কে কোন বিদান বলেছেন জহি আর কি বলেছেন হাসান তা আমরা আগেরটাই থেকে যাই যেটার যার মধ্যে কোন এরপরে রে <Sess Desktop> <fessipp> <in |th|> <forcément> <manachlan> এরপরে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না যে সময় দোয়া করো না জানে না আদান হয়েছে তুমি মসজিদের পাশে আছো তুমি আদানের জবাব দিয়ে মধু ইত্যাদি করে সাথে সাথে মসজিদে টিকে পড়ো নমাজ পড়ো শুন না রাতলে রাতেবা নাই রাত পড়ো অবস্থায় আল্লাহর কাছে কান্না কাটি করো আল্লাহকে বলো কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে আমরা এইসব সব থেকে আমরা বঞ্চিত গিয়ে ঢুকে ঠিক না ওঠিক বলেন এই গুনটা কি ভালো না দেশ ভালো না বেশি খারাপ বলি না কিন্তু বেশ ভালো না কত সব তুমি সব থেকে তুমি মহরুম হয়ে যাচ্ছে। তাই আমরা আগে ভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করি ঠিক আছে আল্লাহ আপনাদের তৌফিক দিন আমাকেও তৌফিক দিন আমি বললাম আপনাদের তো বলে আপনাকেও ওই সৌদিটা দেখবেন আপনাকে তাকে একটু কিছু বললেন যে যাক তখন তারা বলে ও ই একটা জিনিস তাদের মধ্যে আছে আমি বললাম আল্লাহ আপনাকে তৌফিক দিন তো আপনি কি বলবেন আল্লাহ আপনাকেও তৌফিক হয়তো আরবি না বললে তো না পঁচাশি থেকে সাতাশি নম্বর আয় রব বলছেন কে আমাদের যেদিন মুতিনদেরকে আমি রহমানের কাছে পেশ করব ওদেরকে মেহমান বানিয়ে কার মেহমান হবে ওরা আল্লাহ মহ মু আর যারা তার নাফর ওদেরকে কি করবে শুনেন আর মুজরিম যারা অপরাধী আর যারা মৌমিন মুসলিম ওরা তো নবী করিম সাল্লামের হাত মুবের পান করবে যখন নবী করিম সোল্লা ইসলামের হাত মুবারক দ্বারা পানি পান করবে এরপরে আর কখনো তারা এই দিনে আর তৃষ্ণা জাননাতে ইনশাল যদি জান্নাতে যদি চাও নবী করিম সোল্লা ইসলামের হাত মুবারক দ্বারা পানি পান করতে হাউদে কৌথলের পানি তাহলে কিন্তু আমাদের সকলকে নবীর অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে আমাদের একমাত্র মডেল আমাদের নবী মুাম নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রসুল আল্লাহ রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ তাই নবী আদর্শ মানে যদি কেউ চলে অবশ্য এসে সেই জন্মাতভ করবে এরপর আল্লাহ কি বলেছেন বিভিন্ন দলে বিভক্ত হবে কেন যা করেছেন তাই পাবেন আপনি করলেন একটা মানুষকে এক বক ভাত খাওয়ালেন ওটা পাবেন তাই না আপনি একটা কুকুরকে পানি খাওয়ালেন দেখলেন কুকুর পিপাস এমনিতি এই যে কুকুরের প্রতি আপনি যে রহম করলেন এটাও আপনি কালকে আমাদের ডাল্লার দরবার পাবেন শুভে একটা বিড়ালকে খাওয়ালেন যদি নিয়ত খালিস হয় তাহলে এর বদলে আপনি হয়তো জন্নত লাভ করবেন তার তৃষ্ণা নিবার আমাদের সকলকে তাই চেষ্টা করা উচিত আমাদের কাজ কর্ম যেন ভালো থাকে আর ওইটা যেন আল্লাহ দরবারে যায় ইনশাল যারা মুমিন যদি ভালো মুমিন হয় এই মুমিনকে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলবেন বলছেন রিন আমি করেছি যখন এইসব আমল নামা তার সামনে পেশ হবে সে তখন মনে করবে হায় রে হায় আজ এই কঠিন মুহূর্তে আমি তো ধ্বংস হয়ে গেলাম তখন রবাল এই মুমিন বান্দা কে বলবেন হে আমার আর আমি তোমাকে মাফ করে দিলাম সুবাহ তাহলে মুমিন হতে হবে কিনা মুমিন হতে হবে সেদিক থেকে মুক্ত হতে হবে প্রথম জিনিস আর এই অবস্থায় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না আমার আল্লাহ আমাকে মাফ করবে ইনশাল্লাহ এরকম যদি হয় তাহলে তুমি মজবুত দেখেন ক্যাফির সম্পর্কে বলছেন ও আমল কাহ কিন্তু কাফির আচরণ করবে না রবীন্দন তাকে সমস্ত সৃষ্টির করাবেন আর বলবেন এইসব লোকজন আল্লাহর উপর তারা মিথ্যা অপবাদ দিয়েছিল এরা হচ্ছে শোনো তোমরা সবাই জেনে রাখো যারা দালিম তাদের উপর আল্লাহ্ন এই অবস্থায় লোকজন ওইটা দুনিয়াতে মনে করেন আগ্রত মাফ আরেকটা অন্যদিকে ভুল হয়ে গেলে দুনিয়াতেই মাফ করে দিন আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ বলেন তাই আমাদের আমরা যেন নেকাম করি বলুন ইনশাল কি আছে যার রুল নাকি গুনা মাফ হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে পাঁচ বক নাজ করলেন এই মুখ ধরার সাথে যখন আপনার পানি বেঁচে গেল ওই সময় পানির সাথে আপনার গুণাগুলিও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল পা ধরলেন ওই রকম ধুয়ে মুচু পরিষ্কার হয়ে যায় আবার কোন আছে ওজু করলেন বাড়িতে তারপর গেলেন মসজিদের দিকে প্রতি কদমে কদমে আপনার একটি গুণা মাফ হতে থাকে আপনাকে আর আপনার একটা পদমর্যাদা বৃদ্ধি করেন কোরআন যখন পড়েন মনোযোগ জেন যদি থাকে তরজমা থাকে তাই কেউ যদি প্রায় ব্যব তুমি মনে করো না হাই আমাকে তোকে হামজুমিয়া দিল না কেন হামজুমিয়া না আল্লাহ কালাম বরু হৃদ আয়াত লাভ করতে পারো আমি মনে করি দুনিয়া পাড়ার থেকে আরো ভালো জিনিস তুমি আল্লাহর দরবারে গচ্ছিত রাখলে ঠিক না ভাই কোরআন ক্লাসে আসবেন এই ধর্ষে আসবেন মানুষকে নিয়ে আসবেন দলে দলে আরো নিয়ে আসার চেষ্টা করবেন বলুন ইনশা আল্লাহ করবেন তো আল্লাহ আপনাদের তো মজরিস আসলে আপনি আমার কথা শুনলেন আমি আলোচনা করলাম আমারও ইমান বাড়ে আপনাদেরও ইমান বাড়ে যদি কেউ বলে আমার ইমান বাড়ে না তার তার যদি আল্লাহর দিক বসে অবশ্য অবশ্যই তার ইমান বৃদ্ধি পেতে থাকে কারণ রব্বুল আলমিন বলেছেন তারা যখন তাদের সামনে আল্লাহর দিকির করা হয় আল্লাহর দিনের আলোচনা করা হয় তখন তাদের হৃদয় কেঁপে উঠে মন কেঁপে উঠে মনে কম্পন সৃষ্টি হয় আল্লাহর বয়ের সঞ্চার হয় আর যখন তার সামনে বা সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি লাভ করে দেখবেন আমি তো বাংলা বলছি তর্জমা কোরআনের আয়াত পড়ছি অনুবাদ করছি তাই না এতে অবশ্যই তো আরো বড় কথা অনেক সময় আমরা এমনি বস যেকোনো একটা বাচ্চা যেকোনো একটা মানুষ কোরআন পড়লো তর্জমা তোরজমা বুঝিনা দেখবেন আমাদের অবস্থা সাথে সাথে পাল্টে যায় পাল্টে যায় কিনা কেন যেহেতু আচ্ছা ভাই এরপরে আরো কিছু অনেক আলোচনা রয়েছে আগামী দর্শে আমি পেশ করব মানুষের আমল কিরকম মাপা হবে কিরকম মানুষ দেখবে এ ব্যাপারে আগামী সপ্তাহে আলোচনা যদি তুমি অনুপরিমান বিন্দু পরিমাণে কামল করো এটা কালকে আমতের দিন তুমি তোমার সামনে দেখবে আর যদি খারাপ আমল করো তাহ তুমি কালকে আমতের দিন তোমার সামনে পাবে তাহলে আমাদের জন্য উচিত আমরা ভালো আমল করবো না খারাপ ভালো আমল করবো ইনশা আল্লাহ তাই নমাজ পড়ি নিয়মতান্ত্রিক হালাল কামাই করে নিয়মতান্ত্রিক ফজরের সময় যেন নিয়মতান্ত্রিক ফজরের আগে বাগে উঠি এরকম যেন না হয় না ঠিক করবেন আকিরার পরে যে বিষয় চলে আসে তা হচ্ছে তাই সনাতে আপনি কামিয়াব বাকি সব আমলে কামিয়াব আর সোনাতে ফেল বাকি সব আমলে ফেল তাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও তোমার তৌফিক দাও তোমার সমস্ত উদ্ধার করো ওয়ালিমদেরকে পকড়াওয়া করো মুসলিম সরকার প্রধান যারা রয়েছে আল্লাহ তুমি হেদায়ত দাও তোমার বিধিবিধান তাদেরকে পরিপূর্ণরূপে জারি করার তৌফিক দাও এই সৌদি সরকারকে পরিপূর্ণরূপে তোমার আর হকের পথে এগিয়ে আসার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও জাহান্ন